মানবতা সমাধান সালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাক আলহামদুলিল্লাহ ও বাংলার দূরের কাছে সম্মানিত সুদী দর্শক কোরআন করিমের ঘটনার এই মজলিসে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলা আলিহি সালামকে কেন্দ্র করে যে বিভ্রান্তিগুলি ছড়ছে এবং বিভিন্ন কাল্পনিক গল্প জুড়ে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ হচ্ছে এবং মানুষকে প্রতারণার শিকারে ফেলা হচ্ছে এর অশুভ পরিণতি নিয়ে এবং তাদের কিছু পদক্ষেপ নিয়ে আমরা কথা বলব এই পর্বে আর এই পর্বে আমাদের সাথে কথা বলার জন্য যে সকল অতিথিবৃন্দরা যোগ দিয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব আমার সব বোটানে এবং আমার বামেষ্টে তরুণ আলম শেখ মুখলেসিন এবং আমার সর্ববামী বিশিষ্ট আলম ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি কাদী মোহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাক আমি হারুল হাসিন রয়েছি সঞ্চালনে আর বিজ্ঞ আলমদের সমন্বয় অনুষ্ঠানে আপনাদেরকে পুনরায় স্বাগত বলছিলাম ঈশা আলী ইসলামকে কেন্দ্র করে যে বিভ্রান্তিগুলি রয়েছে সেগুলি কিরকম বিভ্রান্তি আমাদের আকিরাগত বিভ্রান্তি আর কি করে আমাদেরকে ছলনার মধ্যে ফেলে দিয়ে সরলমতি মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বিষয়টি জানা একান্তই প্রয়োজন তাই এই পর্বে আমরা কোরআনের এই ঘটনার সাথে সঙ্গতি রেখে ঘটনার বিশ্বাসে আনবো কি মনে করব কি ধারণা করবো সেখানে অত্যন্ত বড় একটা সুসংবাদ দিয়েছেন সঠিক বিশ্বাস যে করতে পারবে তাকে তিনি বলছেন যে মানুষ আসাদু আল্লাহ ই ও আন্না মুহাম্মদ রসুল যে ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া কোনো মারিয়াম আল্লাহর কালেমা যে কালেমা কুন হৃদয় যেটা তিনি মারিয়ামের কাছে প্রেরণ করেছিলেন ওরুহ মিনহু এবং আল্লাহ হক ও আন্না সত্য জাহ্নাম সত্য ঢুকাবেন সে যেই কোন আমলে করুক না কেন তার আমুল কি হয় হোক তাহলে এখানে ইসালাম সম্বন্ধে যে সঠিক বিশ্বাসটা মধ্যে তিনি আল্লাহর বান্দা তিনি আল্লাহ নন দ্বিতীয় তিনি আল্লাহ রসুল আল্লাহ রসুল তিনি আল্লাহর পুত্র নন বা তীর একজন নন তিনের একজন এইটা হল সঠিক বিশ্বাস কোরআনে ইঞ্জিলে তাওরাতে ইসার ব্যাপারে যেটা সঠিক বিশ্বাস এই বিশ্বাসে যদি কেউ নিতে পারে তার সাথে মোহাম্মদ এবং আল্লাহ তালা যে বিশ্বাস আর জান্নাত সত্য বিভ্রান্তি যেটা আজকাল সমাজে মুসলমানদের কোরআনিক জ্ঞান শহীদ সুন্দর জ্ঞান কম থাকার সুযুগে এক ধরনের খ্রিস্টানরা প্রভাকাণ্ডা চালাচ্ছে যে দেখো এই যে কথা তো আছে বিভিন্ন তো ঈশা আলাইসালাম তো তোমাদের কোরআনে আছে ইসাই মুসলমান এখন বাংলাদেশে কিছু লোককে ইসাই মুসলমান বানানো হচ্ছে মানে নামটা দেয়া হচ্ছে কি চক্রান্ত করে খ্রিস্টান বানিয়ে তাদেরকে পর্যন্ত এই সর্বশেষ দিন কে গ্রহণ না করে যত নবী কে তারা ফলো করুক এটা নবীকে ফলো করা হবে না বরং সকল নবীকে আল্লাহকে অস্বীকার করা হবে নবীজি তো হাজু তোমর যখন একটা খন্ড পড়ছিলেন মুসলিম জাহানের বিরাট এক তারকা যিনি ঈশালাম সম্পর্কে উক্তি করতে গিয়ে বলেছেন যে ইসা তিনি আল্লাহ নবী ছিলেন সাহাবি কেন মেয়েরাজের রাতে নবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে দ্বিতীয় আকাশে বা চতুর্থ আকাশে যে সাক্ষাৎটা হলো তিনি আবার আসবেন না দুটো এখানে বিষয়টা হচ্ছে দেখা হয়েছে আবার তিনি আসবেন নবী মোহাম্মদ যে দায়ত পালন করে গেছেন সেই দায়িত্ব পালন করে সেই দায়িত্ব অবস্থায় আসবেন ইয়িতে এই কোরআন দিয়ে আমাদের সুননাথ দিয়েই তিনি বিশ্ব শাসন করবেন তিনিও মুসলিম এবং তার সমস্ত হয়েছিল যে সহি সন্না মোতাবেক আমল করে তাদেরকে সুকৌশলে আপনার বানানো হয়েছিল কাদিয়ানি তারা হবে মুসলিম আর যেমন একটা তারা বলে যে দেখো তো তোমাদের নবী কোথায় মুহাম্মদ সাল্লাহাম উনি তো সেখানে সাহিত্য আর আমাদের ঈশার কোথায় চতুর্থ আকাশে তো কে মর্যাদা কার মর্যাদা বেশি উপরে এটা তো একটা তার মিথ্যা ছাড় কারণ তো এরন তার লুকুপি সাজারিল জানা মমিনের তো মৃত্যুর সাথে সাথে আত্মাটা পাখি হয়ে জাননাতে মোহাম্মদ উপরেও আছেন দুই ভাবে সালাম দিল্লা আসে আবার নবীজি উত্তরও দেন তাহলে দুই জায়গাতে আছেন দুই জায়গাতে আছেন আসমানা এখানে রেখেছেন আবার যখন সালাম হয় তখন ওনার রুয়ের সাথে একটা যোগাযোগ করানো হয় আমরা আমি কেরাম কাউকে খাটো করার কোন সুযোগ নেই সবাই সম্মানিত কোন নবী ওসুল যে আমাদেরকে আমাদেরকেমান আনতে বলেছেন আমরা সেভাবে ঈশা আল একজন আমরা সেইভাবে তাকে বিশ্বাস করি আমরা এটা বিশ্বাস করি যে আমাদের আল্লাহ তালা সমস্ত নবীদেরকে ইসারাম ছিলেন সেখানে সব তাকে সাহায্য করবে তোমরা কি আমার অঙ্গীকার নিয়েছ সব নবীরা বলেছেন হ্যাঁ আমরা নিয়েছি যেখানে ইসার আসসালামের উপরও ফরজ করে দিয়েছেন আল্লাহ তালা যে মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি বিশ্বাস করতে হবে এবং আমি যখন থাকবো না তিনি আসবেন তাকে তোমরা মানবা ওনার নাম হলো আহমদ এই যুগে মোহাম্মদের দিন গ্রহণ না করে কারো জান্নাতে যাওয়া তো দূরের কথা মুসলিম হিসাবে। শুকনের জন্য আমরা একটা বিরতিতে যাচ্ছি তারপর আবার ফিরে আসব এই সুন্দর আলোচনায় আশা করি আসর থেকে আপনারা কেউ দূরে যাবেন না সালাম আলাইকুম আহমতুল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 বান্দা মুশ্রিক ও কাফের মাঝে পার্থক্য হল সালাদ ত্যাগ করা সেই মুসলিম প্রথম খণ্ড ইমান অধ্যায়ে হাতের সংখ্যা একশো मानव मुक्ति प्रेरण कर सर्वदा इसलम प्रकृत अर्थे शांति कायम कर समाज गठन निर्देशना জানুন শান্তির জন্য ইসলামের অবদা সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী বাংলায়। আলাইকুম রহমতুল বিরতির পর সুদর্শক আপনাদের সকলকে এই অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি সুদর্শক বলছিলাম ইসা আলি হিসালাম আমাদের অতিথি আলোচক আহমদ কিন্তু আমি এখন যাচ্ছি শেখ হাসান জবিরের কাছে এই সূত্র ধরে যে একদল লোক বর্তমানে বলতে চাচ্ছেন সেই যে আহমদ এই আহমদ নাকি গোলাম আহমদ ধন্যবাদিম তিনি বলছেন এবং রসুল নিজেও বলেছেন এবং আরো বলেছেন যখন মুসলমানদেরকে নানাভাবে শয়তানের মতোই তারা তো শৈতান থেকেই শিক্ষা নেয় শতান মুসলমানদেরকে নানাভাবে বিভ্রান্ত করার ইমান ওালাদেরকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছে অপচেষ্টা অপকৌশল করেছে ব্রিটিশরা যখন এই দেশ থেকে মুসলমানদের বিরুদ্ধে পেরে উঠছিল না যেহাদের মোকাবেলায় যখন মুসলমানদের ইমানি জজবায় তারা যখন পেরে উঠছিল না তখন তারা এই গোলাম আহমদ যে ব্যক্তি পাঞ্জাবের কাদিয়ার নামক জায়গা থেকে তাকে দাঁড় করিয়ে দেয় সে বর্তমান আমাদের এই অঞ্চলগুলোতে ভণ্ডপীরদের যে আনাগোনা যেই প্রক্রিয়ায় যে শুরুতে নিজেকে পীর দাবি করে কিছু ভক্তবৃন্দ জমা হওয়ার পর নিজেকে ইমাম মাহাতি দাবি করে পর মাহবুবে কুদা দাবি করে এরপর আস্তে আস্তে নবুয়ের দাবি করা শুরু করেছিল ঠিক এই গোলাম আহমদ কাদিয়ানি এই ব্যক্তিও কিন্তু একই কথা বলেছিল যে আমি নবী আমি ক্ষেত্রে শেখের সুরা আলীমানের যে প্রসঙ্গ তিনি এনেছেন অর্বুল আলমিন সমস্ত আম্বি আলী সালাতামের রোহকে আলমে আরোহতে একসাথে করে তিনি সেখানে খত নবু কনফারেন্সের মাধ্যমে সেই ঘোষণা দিয়েছেন ররবুল্লাহ আলমিন বলেছেন এটা হচ্ছে মূল বিষয় ব্যবহার করে এটাই বুঝিয়েছেন যে রসুলের পর মুহাম্মদ সাল্লা পর আর কোন নবী আসার সম্ভাবনা নাই কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় আমাদের জন্য হতাশার বিষয় এবং আমাদের জন্য সতর্ক হওয়া দরকার এই যে কাদিয়ানিরা যখন নানাভাবে ভাবে ব্যর্থ হলো মুসলমানের জন্য ভিন্ন একটা নাম ধারণ করেছে সেটা হচ্ছে এইসাই মুসলিম জামাত বোঝা যাচ্ছে মূল খ্রিস্টানেরা আসলে এবং এটা তাদেরকে আমরা বলতে চাই যে সমস্ত মুসলিম ভাইয়েরা বিভ্রান্ত হয়ে তাদের পেছনে ছুটছেন যে না এইভাবেও আল্লাহকে পাওয়া যেতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন উমাইহাবতাকি গয়রুল ইসলামি দীনান ফালান ইয়ুক্ববাল মিন হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নয় কখনো না ফালান ইয়ুক্ববাল মিন আল্লাহ কখনো কবুল করবেন না সেটা এবং হুয়া ফিল আখিরাতি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত বলেছেন গোলাম আহমদ অর্থ হইলো আহমদের গোলাম আহমদের গোলাম গোলাম আহমদ নবীজির উম্মীজির গোলামি করবে গোলামী মানে এখানে অনুসরণ অনুকরণ করবে সুন্দর কোরআনে যেমনটা নেওয়ার জন্য গোলামটা বাদ দিয়ে সে আহমদ হয়ে গেছে মোনাজার মধ্যে বিতর্কের মধ্যে যখন সে নিজেকে আহমদ বলে দাবি করলেন তো আতা উল্লাহ বুখয়ারি রহেমা উল্লাহ জান্নাত নসিব উনি বললেন তুমি যদি তোমার বাপের রাখা নাম গোলাম আহমদ তুমি অমৃত শরীর ব্যাপারে কিন্তু কথা বলো শেষ একটা জিনিস যে বর্তমানে যে ধোঁয়াটা আসছে সেটি একটা একটা নজর আছে আমি নজরটা উত্থাপনের জন্য বলতেছি সেটা হলো এই যে এখানে আপনার তারা বলছে যে ইসাই মুসলমান কারণ আপনি যে হাদিসটা একটু শুরুতে পড়েছিলেন সেখানে কিন্তু রসুল সাল্লাহ আলি কেউ যদি আল্লাহর প্রতি ইমান আনে জি তারপর রসুল্লাহ আলি ইসলাম মোহাম্মদ প্রতি ইমান আনে তারপর ইমানে ঈশাকে যদি রসুল মানি তাহলে অসুবিধা কোথায় কিন্তু এক নম্বর বাদ দিয়ে তো দু নম্বর হয় না এক নম্বর বাদ দিয়ে দুই নম্বর জানো তেমনি সমস্ত যে বৈশিষ্ট্য থাকতে হবে ফরজ যে তারা কোন নবীকে অস্বীকার করবে না নিজের নবীকে তাপসিলি ভাবে মানবে পূর্বের নবীদেরকে এজমালী ভাবে যে উনি আল্লাহ রসুল ছিলেন ধরে যে এখানে সমস্ত নবীদেরকে মানতে হবে এটা আল্লাহ আমাদের ইমানের একটা বিষয় হলি কোন রসুলির প্রতি পার্থক না কিন্তু আল্লাহ নবী এখানে তিনি বলছেন আল্লাহর প্রতি ইমান আনতে ইমান আনতে ঈসা আলাই রসুলতার প্রতি ইমান আনতে এর অর্থ কি এটা বুঝায় না আমি বলছো আল্লাহ আল্লাহর সন্তান নন আল্লাহ রাসুলি সবাই যেহেতু ওনাকে কেউ আল্লাহ মনে করে আল্লাহর পুত্র মনে করে কেউ একজন মনে করে সামনে যখন তাওরাত পড়া হচ্ছিল আমার রাত জিল পড়ছিল রাগের রাগান্বিত হয়ে গেছে তারপরে বলছিলেন যে এখানে আসতো ইঞ্জিল উনি একটা সূত্র ধরিয়ে দিলেন আরকি এটা আমরা কি উত্তর দিই আল্লাহিক একজন ডাক্তার যখন রুগীকে দুইটা প্রেসক্রিপশন দেয় একটা একমাস আগের আগে তুমি এই মাসে ওষুধটা খাওয়া চূড়ান্ত ওষুধটা দেবো ना, आगेर से कुरे, शेष कुरे छे, आगे नबी आगे जो बस्तााप्रो सब सब रोहित তাকে যেমন পাগল বলা হবে এই ক্ষেত্রে এমনই অবস্থা যে সমস্যা ব্যাপক হারে বিস্তার হচ্ছে কেন তার এখানে শুধুমাত্র আমরা তাদের ষড়যন্ত্র কথা বললেই হবে না তারা যে যে জায়গাতে মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে কোরআনের বিভিন্ন আয়তর অপব্যাখ্যা করে হাদিসের বিভিন্ন অপব্যাখ্যা করে এর পাশাপাশি একটি মৌলিক বড় কারণ হলো আমাদের অজ্ঞানতা কোরণসিনা সম্পর্কে অজ্ঞানতা করলে আমরা কয়েকটা পয়েন্টের দুর্বলতা গুলা বলে দিতে পারবো সবগুলো বলতে পারবো না তারা নতুন আরেকটা আবিষ্কার করবে এজন্য একজন মুসলিম হিসেবে আমাদের সকলকেই যেহেতু আমরা জানতেছি যে কিছু লোক যারা নিজেদেরকে পরান সন্না জানেন এইরকম দাবি করছেন তারপরেও তারা ইসাই মুসলমান বলে পরিচয় দেওয়ার দৃষ্টতা পাচ্ছেন এটার কারণ হতে পারে ওই হাদিসটার অপব্যাখ্যা করে যেতে পারে অন্য যত সবগুলির উপরে প্রভাব বিস্তারকারী গ্রন্থ সুতরাং তাদেরই খোঁড়া যুক্তি কখনোই গ্রহণযোগ্য নয় বরং এই হাদিসের মূল প্রতিপাদ্য বিষয় হলো ওহে মুসলিম भ्रांतिर पुत्र जेनेसुल्लूराम पुत्र एट चरम मिथ्या चरम सीरे की ईशा तीन जनर एक चरम मिथ्या चरम सीरे আল্লাহর পুত্র মানবে না শুরুতে ওরা যে জিনিসটা করে সেটা হল কর্ম হাদিসের আলোকে ইসা ইসলাম রসুল এটার যেটা শেখ ইঙ্গিত করছিলেন এটা স্বীকৃতি আগে নেই সেটা এমনি করি দ্বিতীয় পয়েন্ট এসে বলে ঠিক আছে ইসা ইসলাম রসুল মহম্মদ ইসলাম রসুল দুজনকে মানো এসে মহাম্মদ সাল্লাহ ইসলাম শ্রেষ্ঠ করার চেষ্টা করে এরপরে এই ধরনের মানা যাবে না অত্যন্ত সুন্দর আলোচনার জন্য সমানত সুতি দর্শক ঈসা ইসলাম আল্লাহর বান্দা। ঈসা তরিকার অনুসরণ করা যাবে না কোন ব্যক্তির দোহাই দেওয়াও যাবে না যখন একজন মুসলিম মোহাম্মদামকে সর্বশেষ নবী হিসেবে মানবে তবেই সে মুসলিম হিসাবে পরিগণিত হতে পারবে পক্ষান্তরে নবী শেষ নবী হিসাবে বিশ্বাসী যাদের সংশয় থাকবে তারা কখনো মস্তি বিষয়ে হতে পারবে না এই সত্যকে সামনে রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের বিদায় করছি আলাইকুম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 আমরা জীবনের উত্থান পতন চড়াই উতন্দ বেদে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায়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 जयंत डर जाकेर नायक देख अर्धांगिनी नातिनी रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे पीजी